السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى أهله وصحابي أجمعين وبعد شو مالين درشق بندو أمرا الله سنوك والسلام إمام أبو جافر تحابي رشيط بيان اعتقاد أهل السنو والجماع اكي تبتير اكتير وانجشيني جيكاني أمادر إمام بولسلين ونؤمن بالبعث وجزائي الأعمال يوم القيامة وطاة أرامرا إمان راكي পুনরুত্থানের উপরে এবং কেয়ামতের মাঠে আমাদের আমল আমাদের আমল নামার প্রতিদান পেতে হবে এরপরে আমরা ইমান রাখি এই আলোচনায় আমরা বলছিলাম যে কেয়ামতের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা হবে ইমানদার মোত্তাকি তাদের একটা অবস্থান থাকবে গুণাগার ইমানদার তাদের একটি অবস্থান থাকবে কাফেরদের অবস্থান ভিন্ন হবে মোত্তাকি ইমানদারদের আলোচনা আমরা গত পর্বে করছিলাম যে মোত্তাকি ইমানদারদের বিভিন্ন অবস্থা থাকবে তব একটি বড় জিনিস হবে যে তারা আসলে লাইহনুল ফাজাউল আকবর যে তাদেরকে এই মহাভীতি তাদেরকে প্রেরসান করবে না অতুল মালা ইকেটু এবং ফেরেস তারা তাদের সাক্ষাৎ করে বলবে হা দা ই মুকুমুল্লি কুন তুম এ হচ্ছে তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে অর্থাৎ দুনিয়ার বুকে তারা কত কষ্ট করেছে কত সহ্য করেছে দুনিয়ার বিভিন্ন রকম ফেতনাতে তারা জড়িত হতে পারত ফেতনায় জড়িত হয়নি ভালো কাজ করেছে ন্যাক কাজ করেছে মানুষের প্রতি ভালো ব্যবহার করেছে আল্লাহ তালার দিনের জন্য তার সর্ব সব কিছু ব্যয় করেছে এই ন্যাককার বান্ধাদের সেদিন আল্লাহ তাদেরকে ভীতি থেকে মুক্ত করবেন নিঃসংখ্য করবেন এবারে রসুল্লাহ সাল্লাই ও সেটা বলে দিয়েছেন যে তাদের তাদের তারা বিপদ থেকে অর্থাৎ সেদিন ভীতিপদ অবস্থা থেকে তারা মুক্ত থাকবে দ্বিতীয়ত সেদিন কিছু মানুষ থাকবে আরশের সায়ের নিচে তৃতীয়ত কিছু মানুষ থাকবে সেদিন যারা কোনো রকমের কোন কোনো রকমের সমস্যার তারা পড়বে না বা আল্লাহ তালা তাদেরকে সেদিন সমস্যা থেকে তাদেরকে উত্তরণ করিয়ে দিবেন দুনিয়ার বুককে হয়তো তারা সেটাকে ছোট মনে করেছে এমন কোনো কাজের কারণে দেখা গেছে হয়তো দুনিয়ার বুক কাউকে সে ঋণ দিয়েছে ঋণের কারণে যে জর্জরিত ছিল লোকটি কিন্তু সে তাকে ছাড় দিয়েছে বলেছে সময় দিয়েছে অথবা মুক্ত করে দিয়েছে আল্লাহ তালা সেদিন তাকে মাফ করে দিবেন গত পর্বে আমরা আলোচনায় বলেছিলাম যে এর বাইরে আর অনেকগুলো মানুষকে আল্লাহতালা সেদিন সম্মানিত করবেন এদের মধ্যে তাদেরকে সম্মানিত করবেন যারা মানুষের মানুষ উপকার অর্থে তাদের জীবনের সময় ব্যয় করে মানুষের বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করার জন্য আল্লাহর পক্ষ থেকে তারা সেদিন তারা প্রশংসিত হবে তারা সেদিন উপকার পাবেন হাঁসড়ের মাঠে এবং তাদেরকেও সেদিন আল্লাহ তারা উপকৃত করবেন যে যারা তাদের ইনসাফ করে কর্মকাণ্ডে বিচার বিচারাচরে এবং তাদের পরিবারের মাঝে এবং যাদের উপর তা দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব যেখানে দায়িত্ব যেখানে দেওয়া হয়েছে সেখানে তারা দিন সাফ করে হাসরের মাঠে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন বলে রসুল্লাহ সাল আলহিউ বলেছেন অনুরূপভাবে যারা শহীদ এবং আল্লাহ রাস্তায় তারা আল্লাহর দিনের আল্লাহ আল্লাহ তালার দিন দিনের উপর পরিচালিত রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছে তাদেরও তারাও সেদিন ভীতিপ্রদ হবে না ভয় পাবে না ভয় মুক্ত নিঃসংখ্য চিত্ত হবে বলে রসুল্লাহ আমাদেরকে জানিয়েছেন অনুরূপভাবে তাদের সম্পর্ক বলা হয়েছে যেদিন যারা যারা দুনিয়ার বুকে ইচ্ছা করলে তাদের ক্রোধ তা বাস্তবায়ন করতে পারতো কিন্তু সেদিন দুনিয়ার বুকে যদি কোনো কেউ সে ক্রোধ বাস্তবায়ন না করে ক্রোধ সম্বরণ করে হাসর মাঠে আল্লা তালা তাদেরকেও পুরস্কৃত করবেন অনুরূপভাবে যারা মুক্ত করেছে দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ তারা সেদিন পুরস্কৃত করবেন হাসারের মাঠে অনুরূপভাবে যারা আদান দিয়েছে দুনিয়ার বুকে তার ডাক দিয়েছে তাদেরকেও রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তারা হবে আত্মা কিয়ম কেয়ামা কেয়ামতের দিন তাদের গাড় হবে অনেক উঁচু অর্থাৎ তারা অন্যদের থেকে আলাদা কোনো সীমাতে আলাদা তাদের চিন্নে তারা পরিচিত হয়ে যাবেন এবং তাদেরকে দেখতে বুঝতে পারবে সবাই যে এরা হচ্ছে তা অহিদের ঘোষক এরা দিনের এই সলাতের ঘোষক এরা এই সম্মান পাওয়ার উপযুক্ত সুতরাং তাদেরকে স্পেশাল ভাবে চিনা যাবে হাঁসরের মাঠেই অনুরূপ যারা দুনিয়ার বুকে বৃদ্ধ হয়েছে দিনের উপরে ইসলামের উপরে তাদেরও আলাদা আলাদা রিওয়ার্ড হাঁসরের মাঠে আল্লাহ তালা দিবেন রসুল্লাহ আলাই বলেছেন কল কাবি নমরিয়ালসাল্লা সাল্লাম বলেছেন মানসাহ বা ইসলাম কেউ যদি ইসলামে বৃদ্ধ হয় কান্দিন সেটা তার জন্য নূর হিসেবে বিবেচিত হবে অর্থাৎ তার শরীরে বৃদ্ধ হওয়ার যে লক্ষণগুলো সেগুলো নূর হিসেবে দেখা দিবে যেমন দাড়ি চুল যেগুলো তার নষ্ট করেনি যেগুলি আল্লাহ এবং তার ওসুলের নির্দেশনা মেনে চলেছে যেগুলোতে সেগুলো তার জন্য আলো ব্যবস্থা করবে অনুরূপভাবে आल्ला रास्ते दीन जे भाव से क्या कर दिन दिन के दिन किसन कर देखा दे नूर तर कुरे मठे से नूर क्जे लागब जख अंधकार सब किस अर्थात सरतर आगे सब किस अंधकार हो जाए जहां नाम अंधकार छे जाए सबकि সবাই নূরের প্রতি নূরের প্রতি তীব্র আকাঙ্ক্ষী হবে কাফেররা বলবে মুনাফেকরা বলবে ইমান খেয়ে পড়ছি কিন্তু সেদিন আল্লাহ এই ইমানের উপর রাখবেন ইমানদারদেরকে নূর আলোকিত করবেন আল্লাহ তালা কোরআন কারিমে তাদের সম্পর্কে বলেছেন যেমান জান্নাত সেদিন তাদের নূর উপল সাল ঘোষণা করেছেন আমর আবাসন রসুল্লা সালাম বলেছেন মানসাহ বা আল্লাহর রাস্তায় বৃদ্ধ হয় এর অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় কাজ করতে করতে আল্লাহ রাস্তায় জেহাদে আল্লাহ রাস্তায় কাজ করতে আইলেম তলবে জ্ঞান অর্জনে জ্ঞান বিতরণে আল্লাহ রাস্তার মধ্যে সে ব্যয় করেছে পুরো জিনিসটা যে আল্লাহ রাস্তার বাইরে চলেনি এমন অবস্থায় বৃদ্ধ হয়েছে কোন মানুষ রসুল্লাহ আসলাম তার সম্পর্কে বলেছেন কারণ লাহ নূরা ইয়মাল কেয়ামা এইটা তার জন্য অর্থাৎ এই যে বৃদ্ধ হওয়াটা কেয়ামতের দিন তার আলোর ব্যবস্থা হবে সেদিন সে আলো পাবে তিনি সম্মানিত হবেন আলোর মাধ্যমে অন্য এক হাদিসে বাহাকি বর্ণনা করেন তার স্বয়াবলী মানে হাসানা দুনিয়ার বুকে কোন মানুষ যদি কোন ইসলামের উপরে বৃদ্ধ হয় তার জন্য তার প্রত্যেকটি বৃদ্ধ অবস্থার বৃদ্ধ যে আলামত সেগুলো জন্য সে একটি পাবে পড়াফড়া বিহা দ্বারা যায় সেগুলোর জন্য সে তার দরজা দরজা তার মর্তবা অনেক বলন্দ হবে অনেক উচুতে উঠবে সে এখানে যে জিনিসটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে আর সেই বু বলতে দেখেন কোথায় বৃদ্ধ অবস্থা কোথায় ধরা পড়ে বৃদ্ধ অবস্থায় ধরা পড়ে তার দাড়িতে তার চুলের মধ্যে এগুলি বেশিরভাগ সময় তার মানুষের বৃদ্ধ অবস্থা ধরা পড়ে চুলের মধ্যে তো এই অবস্থা যদি কেউ পরিবর্তন না করে সেটা তার জন্য সবের প্রত্যেকটি চুলের বিনিময়ে সে সব পাবে এবং হাসানা ন্যাক পাবে এবং প্রত্যেকটি চুলের বিনিময়ে সে উঁচু দরজা আল্লাহ তালার কাছে উঁচু দরজা প্রাপ্ত হবে অন্য এক হাদিসিয়ার সে আহরাদিল্লিত তিনি বলেছেন লা তন্তফু লা তন্তফুর শৈয়াব তোমরা সৈব তোমরা তোমাদের বৃদ্ধ অবস্থা তোমরা চুলগুলি উঠিয়ে ফেলিও না নুরু নূর নিয়মল কেয়ামা কিয়াম সেটা নূরের ব্যবস্থা হবে ওমান শাহমান শাহ বা সাইবাতবুল ইসলামে কান আত্লাহবিকুল্ল সাইবী হাসানা কেউ যদি দুনিয়ার বুকে ইসলামের ইসলাম ইসলামের ইসলামের নীতি অনুসরণ করে কেউ যদি কোনো বৃদ্ধ হয় কান আত্লাহ বিকুল সাইবা সাইবতিন হাসানা তার জন্য প্রত্যেকটি সাইবা যেখানে বৃদ্ধাবস্থা ধরা পড়ে অর্থাৎ কি চুলের সুলের কারণে প্রত্যেকটি সুলের কারণে তার একটি হাসানা হবে নেকি পাবে ওরফা আবিহা দরাজা তার দরজা উন্মুক্ত উঁচু হবে তার মর্যাদা বলন্দ হবে তার সহাবলী ইমানে বর্ণনা করেন সালাম বলেছেন আর শাহিব নুর উন্নফিজিল মুসলিম ফেমান শাহিয়ানুর রাহু বৃদ্ধ আলামত ধরা পড়ে চুল পাকা পাকা চুল সেটা হচ্ছে মুসলিমের চেহারার মধ্যে আল্লাহর নূর এই নূর মানে আলোর আল্লাহ দেয়া নূর আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত নূর হাঁস জমাদের মধ্যে যে কেউ যদি কোন সে চায় সে তার নূরটা নিঃশেষ করে ফেলুক অর্থাৎ কেউ তো চায় না তার নূর আল্লাহ দেয়া নূরটিকে নিঃশ্বাস ফেলুক করা নিঃশ্বাস ফলা নিঃশ্বেস করা ফেলা কেউ চায় না সুতরাং সে হাঁসরে মাঠে যেতো নূর হিসাবে দেখা দিবে সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত যে এই নূরের উপরে গুরুত্ব দেয় অর্থাৎ যে এই যে বৃদ্ধ অবস্থা অনেকে দেখা যায় তাদের দাড়িগুলোকে তাদের চুলগুলোকে এমনভাবে রঙ করে যে তারা মনে করে যে তারা এই বৃদ্ধ অবস্থা তাদেরকে লুকাই ফেলতে হবে কিন্তু লুকালেও তাদের বয়স যতই লুকাক না কেন মৃত্যু তাদের আসবেই সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত তাদের এই বৃদ্ধ অবস্থার পর বাড়াবাড়ি না করে তাদের দাড়িগুলো বা তাদের চেহারা যে বৃদ্ধ অবস্থায় আসছে সেটাকে লুকানোর ব্যবস্থা না করা বরং কেউ যদি কোনো পুরো দাড়ি পুরোটাই সেখানে রসুল নির্দেশ আবু বাবা ইসলাম গ্রহণ করেন তখন সারা শরীর সাদা হয়ে গিয়েছিল তখন তারা তাকে বলেছিলেন তিনি যে গাইয়েরও বেশি অজান্য তোমরা কালো খেজাব কালো যেকোনো রং থেকে দূরে সরিয়ে তাকে যেকোনো জিনিস দিয়ে তার এই অবস্থা পরিবর্তন করে সেটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সারা শরীরেই সাদা হয়ে যায় সেটা আলাদা মশলা দেখতে অন্যরকম লাগে কিন্তু যাদের চুল দাঁড়িয়ে পাকা দাঁড়িয়ে বা সাদা পাকা মিলে আসে অথবা পুরোপুরি সারা শরীরেই সাদা হয়নি তাদের সেগুলি সেগুলির প্রতি সম্মান দেখানো উচিত কারণ হাদিস অনুসারে দেখা যায় যে এগুলি প্রত্যেকটির বিনিময়ে আল্লাহ তালা তাকে নূর দিবেন আলো দিবেন যখন একজন ইমানদার তার আলোর প্রতি অত্যন্ত বেশি মহতাজ হবে তার আলোর সে বেশি দরকার হবে মাঠে যখন সে ফুলসেরাত পার হবে তার আগের মুহূর্তে যখন অন্ধকার হয়ে যাবে সব কিছু সে সময় তার আলোর প্রয়োজন হবে এই জন্য তার উচিত এগুলোকে পরিবর্তন না করা বরং সে চেষ্টা করা যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন যে ইমানদার যদি এগুলি নিয়ে বৃদ্ধ হয় এগুলি নিয়ে মারা যায় এগুলি তার জন্য আলোর ব্যবস্থা করবেন এগুলে আলোর আলোর অবস্থান আলোর আলোর ব্যবস্থা করবে সেদিন আল্লাহর পক্ষ থেকে সেগুলি আলো হিসাবে দেখা দিবে তার জন্য সেজন্য ইমানদার উচিত হাসরের মাঠে আলো যেখানে হবে সেইখানে ব্যবস্থা করা অর্থাৎ তার জন্য এই দাড়িগুলোকে পরিবর্তন না করা রঙ দিয়ে অথবা সেগুলিকে কামিয়ে না ফেলা অথবা সেগুলিকে কোনো রকমের খারাপভাবে সেগুলি ভিন্ন কোনো অবস্থায় নিয়ে যাওয়া কোনোটাই শরীয়তে বৈধ নয় এ বিষয়গুলো আমাদের জানতে হবে আরেকটি তম যেই চিত্র আমরা দেখতে পাই হাসরের মাঠ হচ্ছে चीना डाक तय কে আমাদের মাঠে ডাকা হবে গোরর রান মহাজ্জালীন সাদা দেখতে চকচিক চিকচিক করে এরকম শুভ্র সাদা হবে তারা গোরর রান মহাজ্জালীন এবং তারা তাদের মহাজ্জাল বলা হয় যারা এক অংশ এক অংশ সাদা এক অংশ অন্য রঙ এরকম হয় এটাকে হলো মহাজ্জাল সাধারণত কোন কোন প্রাণীর এক অংশ সাদা থাকে হাতে পায় বাকি অংশ অন্য রং থাকে সেরকম এই উমের মধ্যে মধ্যে যারা অজু করবে তাদের এই হাফ বা যে অংশ ওজুর পানি লেগেছে সেগুলো বিন সাদা শুভ্র সাদা চকচকে রং হবে আর অন্যগুলি ভিন্ন রং থাকবে তখন সেগুলো চিনা যাবে এভাবে রসুল্লাহাম আমাদের পরিস্থিতি করে দিয়েছেন তিনি বলেছেন যে এই উম্মত ইন্ন উম্মি আমার উম্মত ডাকা হবে গোরাম তারা গোররাম মহাজ্জালীন হিসেবে সাদা শুভ্র মহাজ্জালীন ভিন্ন রঙও থাকবে এরকম রঙে থাকবে মিন উদু চিহ্নের কারণে তাদের সে অবস্থা হবে সুতরাং এই যে সৌন্দর্য নূর আলো হবে সেটাও অধুর কারণে হবে এবং এটা চিনা যাবে হাঁসরে মাঠেই তাদেরকে চিনতে পারবেন রসুল্লাহাম তাদেরকে চিনতে পারবেন সেটাও এই অজুর চিহ্নের কারণেই ਉਨਨੇ ਖਾਦਿਸੇ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹਿ ਵਸੱਲਮ ਆਤਾ ਮਕਬਰਤਾਨ ਮਕਬਾਰਤਾਨ ਟੇਨ ਟੇ ਕਬਰਸਤਾਨੇ ਆਸਲਨ ਫਕਾਲ ਆਸ਼ੀ ਬੋਲਲਨ ਅਸਸਲਾਮੁ ਅਲੈਕੁਮ ਧਾਰਾ ਕਾਉਮਿ ਮੀਨਿਨ ਤੁਮਾਦਰ ਉਪਰ ਸਲਾਮ ਹੋਕ ਹੈ ਇਮਾਨਦਾਰ ਦੇ ਰੇ ਇਮਾਨਦਾਰ ਕਾਉਮੇਰ ਬਾਰੀਗੋਰ ਵੈ ਇਨਨ ਇਨਸ਼ਾਅੱਲਾਹ ਬਿਕੁਮ ਰਾਹਕੁਨ ਨਿਸ਼ੰਦੇ ਅਮਰਾ ਤੁਮਾਦਰ ਸਾਤੇ ਸ਼ਾਕਕਤ ਕਰਬੋ ਅਰਤਤ ਮਿਤੁਰ ਪਰ ਅਮਰਾ ਤੁਮਾਦਰ ਸਾਤੇ ਮਿਲਿਤ ਹੋਬ ਅਰਤਤ ਪ੍ਰਤਿਕਲੀ ਮਨੁਸ਼ਕੈ ਮਾਰਾ ਜਿਤੇ ਹੋਬ আমি আশা করতাম যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম রসুল্লাহাম এটা বললেন তখন সাহাবাইকার নই কল রসুল্লাহ ইতুবাদ আমার ভাইরা তো তারাই যারা এখনো আসেনি কল উকাইফা হুম আল্লাহবাদম বাদ উম্মাল্লাহ তারা তখন বললেন আপনি কিভাবে চিনবেন তাদেরকে যারা এখনো আসেনি আপনার উম্মতের মধ্যে আল্লাহ রসুল্লাহ তাদেরকে আপনি কিভাবে চিনবেন বললেন যে তোমরা কি জানো যে তোমাদের তোমা আমাকে জানিয়ে জানাও যে তোমাদের কারো যদি কোন এমন কোন ঘোড়া থাকে এমন কোন ঘোড়া থাকে গরর মহাজালা যেই ঘোড়ার সাদা আছে হাত সাদা অংশ আছে এবং অন্য রঙও আছে মিলিমিস্ত্রিও থাকে অন্য কালো বিভিন্ন ভিন্ন রঙের ঘোড়ার মধ্যে পিঠের মধ্যে যদি এগুলো ভিন্ন রং থাকে এটাকে সে চিনতে পারবে ইয়ার আর আলাইয়ার ভোকালো সেই তার ঘোড়াকে চিনতে পারবে না স্বাভাবিকরা বললেন বা ইয়ারসল্লাহ হা অবশ্যই সেটা চিনা যাবে তখন রসোল্লা সাল্লাহাম বলেন ভাই ইন্ন হুম ইয়া তু না গোরাম মহাজ্জালীনা মিনাল উদু সেদিন তারা আসবে গোরাম মহাজ্জালীনা সেদিন তারা আসবে শুভ্র সাদা চাকচি করে এরকম অবস্থায় চাকচিকময় অবস্থায় আসবে মোটাই জালি না তবে পুরো শরীর সাদা নয় কিছু অংশ ভিন্ন রং অবস্থায় থাকবে ওদু এ অবস্থা হবে ওদুর কারণে অর্থাৎ যতটুকু অদুর পানি লেগে অতটুকু ভিন্ন রঙ হবে সাদা শুভ্র রং হবে ও আনাফরাত হুমাল হাওদে আর সেদিন আমি তাদের অগ্রগামী লোক হবো হাওদের কাছে অর্থাৎ হাওদে কাউসারের কাছে আমি চিনতে পারবো তাদেরকে এই রং দিয়ে তারা এই উজু করেছে কেয়ামতের দিন প্রথম যাকে সেজদা করার অর্থাৎ আর্শের নিচে সেজদা করার কথাটি সেটি কেয়ামতের দিন আমাকে প্রথম অনুমতি দেয়া হবে যেন আমি সেজদা করি শুধু তাই নয় প্রথম যাকে মাথা উঠানোর জন্য নির্দেশ দেয়া হবে বলা হবে যে আপনার মাথা উঠানোর অনুমতি হবে ইলা মা বাইনা দাইয়া আমি তাকাবো তখন আমার সামনের দিকে উম উমাম তখন আমি আমার উম্মতকে চিনতে পারবো সমস্ত উম্মতের মধ্যে থেকে আমার উম্মত আলাদাভাবে চিনতে পারবো অমিন খালফি মিসলা আলীকে আমার পিছনে থাকবে এরকম অবস্থা তাদেরকেও আমি চিনতে পারবো তাকিয়ে আমি বুঝতে পারবো যে এরা আমার উম্মত ওআইন ইয়মিনী মিস্রাদ আলীকে আমার ডানেও তারা থাকবে তাদেরকেও আমি চিনতে পারবো ও আইন সীমা আলী আমার বাম দিকেও তারা থাকবে তাদেরকেও আমি দেখেছি বুঝতে পারবো যে কারা আমার উম্মত স্পষ্টভাবে ফক ইয়ারসুল্লাহ তখন বললেন হুমিন তারা হবে সাদা শুভ্র সাকসিকম অবস্থায় সিক করবে তাদের শরীরের অঙ্গ বিভিন্ন অঙ্গে সব শুভ্রতা মহাজ্জেল তবে শুধু শুভ্র হবে না তার অন্য রঙও থাকবে তাদের শরীরের অন্য অংশ রঙ থাকবে ভিন্ন রং লেইসাধুন কাদা গায়ের তারা বৃত্ত অন্যেরা কেউ এই রং পাবে না অর্থাৎ আলাদা একটা রঙ পাবে এব প্রত্যেকটি ইমানদার মানুষ ও আোম আমি তাদেরকে চিনতে পারবো আন্না হোম ই তাও না কুতুবাহমবে আই ম্যান হিম আর দ্বিতীয় আলামত হচ্ছে যে তাদেরকে ডান হাতে তাদের আমল নামা দেওয়া হবে ও আরেফ হোম তাস বইনে আই হিম ুরিয়াত হোম তারা দেখতে পাবো তাদের সামনে দিয়ে তাদের সন্তানরা দৌড়াদৌড়ি করছে সেটা সেইভাবে আমি চিনতে পারবো তাদের সামনে থেকে অর্থাৎ যে তাদের নূর দৌড়াদৌড়ি করছে নূর আর চলছে এবং তাদের তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে এবং তাদের অজু শুভ্রতা প্রকাশ পাবে সব মিলে আমি তাদেরকে যথার্থভাবে চিনতে পারবো যে এরা সত্যিকার অর্থে আমার উন্মত এবং এদেরকে ডেকে আমি তখন তাদের জন্য ব্যবস্থা করবো সেদিন তাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব এটা রসুল্লাহাম বলেছেন তাহলে বোঝা গেল যে হাঁসরের মাঠে এই উম্মতের একটি বিরাট পরিচিতি হবে হাসরের মাঠেই তারা হচ্ছে গৌরাম মহাজ্জেলিন গৌরাম মহাজ্জেলিন গোড় বলা হয় এমন এমন কোনো প্রাণীকে যে প্রাণীর হাত পা সাদা আর মহাজ্জেল বলা হয় অন্যান্য অংশ সাদা নয় ভিন্ন রঙের তাহলে এই এই জাতীয় উম্মত এই উন্মতের অবস্থা হবে হাসরের মাঠে এরকম যে তাদের সারাশয়ী ভিন্ন রকম হলেও হাত পা অজুর কারণে সাদা হবে আমরা দেখি এই জন্য আবহাওয়া দিল্লু থেকে বিভিন্ন হাতে দেখা যায় তিনি হাতের কবজি ধোয়ার পরে হাতের হাতের বাহু ধোয়ার পর আর বেশি করে হাত দুইতেন এবং বলতেন যে আমি চাই যেন আমার এই অংশটুকুও শুভ্র হোক এটা তার ইজতেহাজ ছিল কিন্তু আসলে উম্মতের পরিচিতি পাবে গোরা মহাজালিন হিসাবে এবং উম্মত এই জন্য ভালো কাজ যারা করবে যেহেতু আল্লাহর দিনের জন্য তারা এটা করেছে এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তারা কষ্ট অবস্থা উজু করেছে এবং পরিষ্কার হয়েছে পরিচ্ছন্ন হয়েছে দিনে দিনে দিন প্রতিদিন পরিচ্ছন্ন চেষ্টা থাকতে চেষ্টা করেছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে এই সম্মানে ভূষিত করবেন সম্মানিত করবেন এবং তাদের মাধ্যমে এইভাবেই তাদেরকে হাঁসরের মাঠে পরিচিত করে তুলবেন আমরা বুঝতে পারলাম যে হাঁসরের মাঠে ইমানদারদের কি অবস্থা হবে আমরা এর মাধ্যমে আমরা আলোচনা সমাপ্ত জানতে পারি যে হাঁসরের মাঠে ইমানদারদের একটি অবস্থা হবে এবং কাফেরদের ভিন্ন অবস্থা হবে ইমানদার এবং কিন্তু গুণাগার তাদের আরেকটি অবস্থা হবে আল্লাহ তালার কাছে দোয়া করে তিনি যেন আমাদেরকে মধ্যে হাসল করেন এবং তাদের তাদের মতো আল্লাহ রসুল সাল্লাহামের যেন আমরা রসুলাম যেন আমাদেরকে চিনতে পারেন এবং আমাদের প্রত্যেকের যেন হাত হাত পা ছিঁকচিক করে এবং চাকচিকুম অবস্থা থাকে রসুল্লাহ আসলাম যেন আমাদের देखिए चिंते पर से शे दिन जिन आलदा एक आईडेंटिटी सुंदर आईडेंटी पाई जान हाँ मठे भलो जिनिगुलूर जन आल्लासेद से आल्ला सेगुली पे से तौफिक आल्ला तला दान करें दुनिया बुके से अमलगुली जन करतेगुलिर कारण हाँड़े मठे अवस्थान सुंदर आल्लाह से अमलगुली करा तौफिक दान कर आखिर दवा अलहमदुल्लाबीन असलिकम वरहल्ला वरक